ইন কিন্তু যারা ইমান আনে হাদ এবং যারা নেক কাজ করে এবং একে অন্যকে উপদেশ দিতে থাকে বিল হাক সত্যের প্রতি বতাবা আসাও এবং একে অন্যকে উপদেশ দিতে থাকে বিশ্ববরী সবরের অর্থাৎ ধৈর্যের প্রতি